আজকের শিক্ষা সমাবেশের সর্বশেষ অধিবেশন আমরা হয়েছি ইনশাল্লাহতালা শেখে তার নির্ধারিত সময় বক্তি রাখবা সম্মানিত উপস্থিতি আজকে আমরা জানাই যে আমরা দেশ বিশাল এক বিশেষ দিন এক রাত্রি আমরা সামনে উপস্থিত আমরা দেশ বিশালভাবে এটা উদযাপন করা হয় স্বাভাবিকভাবে আপনারা একটু আগে আলোচনা শুনছেন যে শেখরা হইছেন যে হাদিসের সনদ লইয়া যে হাদিসগুলা দিয়ে আমরা খবর দিয়া রাত্রি আমল করা হয় যে হাদিস দিয়া রাত্রি জাগরণ করা হয় এবং পরের রাত্রিতে সিয়াম পালন করা হয় হাদিসর কি দণ্ডশা কী মিষ্কিন অবস্থা এগুলো তো দেখছেন আপনারা তেন আলোচনা করছেন যে সনদ যাচাই বাছাই করিয়া এবং রাবিদের ব্যাপারে যে এই বিষয় আলোচনা করছেন সম্মানিত উপস্থিতি আপনার দলিল তাকিয়া যেহেতু আমার সামনে মানুষের বেশিরভাগ জানা শিক্ষিত আপনার দলিল তাকিয়া লজিক একটু বলা বুঝলি দেখোক গা আরব দেশও নামাজ আছে বাংলাদেশও নামাজ আছে আছে কিনা না মক্কা মদিনাত নামাজ আছে বাংলাদেশও আছে কিনা না আছে এখন সবে বরাত বা এই যে রাত্রি আমরা সামনে আইছি এই রাত্রি যদি ইবাদত হয় তাহলে এগুলো কিন্তু তাহলে বাংলাদেশের ইবাদত ইব ইন্ডিয়ার ইবাদত ইব না সারা দুনিয়াতে ইব মুসলমান যেন আসেন হইব তাহলে আপনি যদি আজকে খবর লক্ষা আর বিদেশ থেকে যারা আইছেন তারা জিজ্ঞাসা রক্ষা বিদেশ যারা আছেন তার জীকার সুরক্ষা যে মিডিল ইস্টও ইল্যা আছে নিজে সব গুট বান দিয়া সিলেটে গুড মানে দল দল বান্ধিয়া যে খবর দিয়ার তো যাইরা হ্যাঁ আর রাত্রি কিতা কর মোমবাতি জ্বালাইরা আগরবত্তি জ্বালাইরা আর যে রু ফিরিয়ায় না হিন্দুদের মত বিশ্বাস যে পুনর্জন্মে জেলা বিশ্বাস রু ফিরাই এইগুলা লাগে তো কোরআন দলিল লাগব না হইলেও হইবনি আমরা আগে আগে আমরা জেনারেশন আগে আমরা পত্তলিক বা হিন্দুদের আমরা আগের জেনারেশন আসলা ফোন থেকে যে বিশ্বাস আমরা ইসলামাইজ করিলেছি ইসলামাইজ করিলেছি ইসলাম অনেক জিনিসও আমরা আগে ইসলাম লাগাই দিলে এখন ইসলাম হয়ে যায় ইসলামিক গণতন্ত্র ইসলামিক সিগারেট ইসলামিক কোকাকোলা বুঝছেন না ইসলামিক ড্রিঙ্কস ইসলামিক মদ ইসলামিক সিগারেট এখন ইসলামিক আমরা করলেছি যে পুনর্জন্মে বিশ্বাস আছে সব আত্মা খোলাইবাই রাত্রিতে সকর যদি আয় কে তা আয় তো অনেক বিশ্বাস আছে মানুষ অথচ এটা যদি ইবাদত হইত পৃথিবীর সব জায়গা মুসলমানি ঈদ পৃথিবীর সব জায়গায় মুসলমান করে রোজা পৃথিবীর সব মুসলমান আগে। নামাজ পৃথিবীর সব করে। অথচ সবে শাহবানোর মধ্যে রাত্রি যে ইবাদত এইবাদতে খালি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশও কিছু কিছু দেশও ফওয়া যায় তাহলে বোঝা গেলে আর যে হাদিসের দেখলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমরা বুঝার তফিক দান হরকা আপনার আলেমখলা কইশন যে আমরা দেশে মসজিদ মাদ্রাসা ইসলাম চর্চাও হয় আমি আমি আপনার সংক্ষিপ্তভাবে প্রায় সময় খুঁজছি হয়তো যে অন অনেক নতুন বাইক সে আপনার দেশও মিলাদ ফরেন কিনা না আপনি তো এলাকা মিলাদ আসেনি মিলাদ আছে খতম আছে কিনা না হ্যাঁ তাবিজ আছে কিনা না এগুলা যদি ইসলাম বিষয় হইতো তাহলে মাদ্রাসার কোন ক্লাস ফরানি হইব কিনা না আপনার তো কীটা দাঁড়ানা আপনার আপনি তো জানেন নি যে মাদ্রাসা কোন ক্লাস মিলাদ ফরানি হয় আলেম খা তাকলে যে মিলাত কোন ক্লাসে ফোড়ানি যে ওলা মিলাত তখন ফুড়ি আলু বই তৈরি তারপরে আবার ফুড়ি বই তৈরি বইয়া ওখান ফুরতে হইব বাংলাদেশি মুসলমানকে কইবা তুমি না এলে হারাতো বাংলায় কবিতা কহবা আর যদি পাকিস্তানি পাকিস্তানি কবিতা কইবা। এটা মিলাত এক ক্লাসও ডাকতইবেনি কোন ক্লাস আছে এটা জিনে ধরলে হইলে তাবিজ লেখতে হইব শঙ্কা দিয়া কোনো ক্লাসে থাকতেই নাকি একবার ফলা যে সারে জিজ্ঞা করলে রাগ করি কয় হ্যাঁ মাদ্রাসা ষোলো বছর ভরছি আমরা ইতা ফাইছি নাই তার জিগা করছে তুমি কোন জায়গায় তুমি সমাজ আমরা সমাজ থেকে শিকছি আমরা বাপদাদার আমরা জেলা দাদির মশলা শিকছি তুমি মশলা দি রায় আর দাঁড়ি টুফি লাগাইয়া মাদ্রাসার ডিগ্রি লাগাইয়া তুমি চাই রায় যে হল লেভেল একটা আর মালার আরোটা লেভেল একটা আর মাল আরপটা লেভেল মাদ্রাসার আর মাল এলিয়া শিরকর মাল এলিয়া বেদাতর अल्लाह सुबहन बुजार तौफिक दान सम्मानित उपर सामने आलोचक आई है महताराम आलोचक शेख अकरामुजामान बीन आब्दुल साल मदीनासिटी तकिया लिसन्स डिग्री अर्जन होती विशिष्ट दायी अनेक ग्रंथ बी प्रकाशित आशिष्ट मीडिया व्यक्तित्व मोहतराम के मूल्यवान आलोचना पेश करारा आलोचना